আসসালামু আলাইকুম ইন্নি আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাউফিরুহু ও নু'মিনু বিহি ওয়া নাতাওাক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি وَمَنْ يِظْلِلْ فَلَا هَا دِيَلَ وَنَشْهَدُ أَنْ لَا إِلَاهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيْكَ لَا وَنَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبُدُهُ وَرَسُولُهُ أَرْسَلَهُ بِالْحَقِّ بَشِيرًا وَنَذِيرًا وَدَاعِيًا إِلَى اللَّهِ بِإِذْنِهِ وَسِرَاجًا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحبيد أما بعد فإن خير الحديث كتاب الله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 দু্লাহি মিনাশ তীর রাজী বিস্মিল্লাহি রহমানি রাহি ও কুর আজিদ বলা জীব ফল কফ দাশ আজীবিত না কুন্না তিক রিম নামাত কিতাব হফিদ মলকদবু বিহ কিল ফি অমৃম মরিজু ফুদু বিলি মিনা শুত নিজী বিষ্ণু রহমানি রহি যাবতীয় প্রশংসা একমাত্র সেই মহান রব্বুর আলমীর জন্য যেই মহানকুরা আলমিনীর অশেষ কৃপায় আমরা একটি সপ্তাহ পর আবার উপস্থিত হতে পেরেছি এই জন্য মহান আল্লাহাকে শাহি দরবারে সস্তায় শুকুর আদায় করি সকল আলহামদুলিল্লাহ অতপর দুরদ সালাম বর্ষিত হোক সার কায়না তসদারে মদিনা আহমদ মুস্তফা মুস্তফা বিশ্বনবী সাল্লাহআসাল্লামের প্রতি অসংখ্য সাল্লাম বসে আমরা সবাই বলি সাল্লি ও সাল্লাম উপস্থিত শ্রদ্ধে মুসআলিকরম আজকের পবিত্র জুমার আলোচ্য বিষয় জান্নাত আমরা বিগত জুমায় এর অপোজিট জাহান্নাম সম্পর্কে আলোচনা করেছি আজকে तर विपरीत जाना सम्पर् संक्षिप्त परिसरे कर चेस्ट रखबिक्लागमन घटार पर धीरे धीरे बड़े उठे तरह पर्याक्रमे भिन्न आमल को थार मध्य मानूष भलो कहर मंदक जरा मंदक मंदकज के आश्रय दे मंदकज लिप्त था तरज हे भविष्य खूब खराब और भय अवस्था और जरा ये दुनिया आगमन पर धीरे धीरे पर्यक्रमे जीवन प्रणाली के सम्पूर्ण इसलामी आदर्श मोताब परिचालित सकल हुकुम अहकाम पुंगानुपुंखानुरूपे पालन करार्धम सकल अन्या निषिद्ध कार्यकलाप परिहार कर एक मिख बेदा मुक्त महान आल्लाकनिष्ट बंदा हुए जन भविष्य अत्यंत सुखमय आनंददायक अवस्था है और से आनंददायक अवस्था हे स्थायी जीवन टे हान ये दुनिया जीवन जत सहज भविष्य मृत्यूर पर एक जोन मानुष के चार स्थान चार अवस्थार सम्मुखीन होते हे प्रथम कबर मानूष तरह अलौकिक जगत समाप्त करसर सीमा पेड़ যখন তার মৃত্যু ঘটবে মৃত্যুর পর তাকে কবরের দাফন কাফন করে তাকে রেখে আসা হবে আর তার কবরটাই হবে তার পরলৌকিক জীবনের প্রথম স্টেপ প্রথম স্তর আল্লা রসুলসাল সাল্লাম কবর সম্পর্কে বলেন আল কবর আউ্বাল মঞ্জিল মিনমানাজিল যদি মানুষ কবরে সহজ হয়ে যায় কবরে যদি সে পরিত্রাণ পেয়ে যায় কবরের পরীক্ষায় যদি সে মুক্তি প্রাপ্ত হয়ে যায় তাহলে তার জন্য পরবর্তী স্তরগুলো তার জন্য অতি সহজ হয়ে যাবে আর যদি সে কবরে মুক্তি লাভ না করতে পারে কবরের পরীক্ষায় যদি উত্তীর্ণ না হতে পারে বাদু আশাদ্দমিরহু তাহলে তার জন্য তার পরবর্তী স্তরগুলো আরো জটিল ও কঠিন হয়ে যাবে কবর যত জটিল কবর যত ভয়াবহ স্থান তার চেয়ে কেয়ামত তার চেয়ে অনেক কঠিন এবং ভয়াবহ কেয়ামত যত কঠিন তার চেয়ে জাহান্ন আরো কঠিন যেখানে আর কোনো পালা জায়গা থাকবে না ওই পাপিদের জন্য জাহার নাম হয়েছিল স্থায়ী ঠিকানা অপর পক্ষে কবরে যারা পরিত্রাণ পেয়ে যাবে তাদের জন্য হাসর হবে সহজ তাদের রেজাল্ট ফলাফল পাবে আনন্দময় এবং এর ফলে তার স্থায়ী আবাস হবে জান্নাত একদিকে জাহান্নাম এক দিকে জান্নাত আর এটি হবে মানুষের প্রথম স্তর কবরের ফলফলের ভিত্তিতে একজন মানুষ মৃত্যুবরণ করার পর তাকে কবরে শুয়ে দেওয়া হয় তারপর তাকে কয়েকটি প্রশ্ন করা হয় মনরব্বুকা তোমার প্রভুকে মা দিন তোমার ধর্ম কী ছিল তোমার ইসলাম তোমার ধর্ম কী তুমি কোন নীতি অনুযায়ী চলতে এবং এই ব্যক্তিকে এক রসুল সালসাল্লাম আকৃতি প্রদর্শন করা হবে তখন সে বলবে যদি মুসলিম হয় তাহলে তার মুখে স্পষ্টভাবে জবাব হয়ে যা জবাব হবে আমাদের রব আল্লাহ আমাদের প্রভু আল্লাহ পাক আমাদের ধর্ম ইসলাম এবং নিচ্ছেন মোহাম্মদ সাল সাল্লাম আমাদের শেষ নবী মোহাম্মদ মুস্তফা সাল সাল্লাম এই জবাব এই প্রশ্নকুটির জবাব যারা দিতে পারবে তারাই সার্থক এবং তাদের জন্য ভবিষ্যৎ জীবন খুবই আনন্দদায়ক এবং সুখময় হবে কিন্তু যারা জবাব দিতে পারবে না তাদের জন্য খুব জটিল এবং ভয়াবহ হবে কবরের সাল্লাহ সাল্লাম বলছেন কবরের মধ্যে দুইজন ফেরস্ত আসবে এবং নাকির যারা কিছু শুনে না কিছু দেখে না পাথর দ্বারা আঘাত করবে এমন হাতুড়ি দ্বারা আঘাত করবে যে হাতুড়ি যদি পাহাড়ে যদি নিক্ষেপ করা হয় পাহাড় ধুলায়াতুড়িদের আঘাত করবে শুধু তাই নয় সেখানে বিচ্ছু সাপ্তাদেরকে দংশন করবে এবং সেই কবরবাসী এত চিৎকার করবে যদি তার চিৎকার জিন এবং ইনসান শুনতে পেত তাহলে তার চিৎকারে জিন ইনসান মানে আর টিকে থাকতে পারত না এত চিৎকার করে তো কবর যত কঠিন তার চেয়ে আরো কঠিন হবে কেয়ামতের ময়দানে যেদিন বিশেষ করে আমরাই সেদিন বিচারের মাঠ যেদিন জজ সাহেব কোনো মামলার জন্য বিচার ফয়সলা করেন যিনি অপরাধ হিসাবে তার ফসলা করেন সেদিন সেই অপরাধী ব্যক্তি কত শুভান আল্লাহ কত আলহামদুলিল্লাহ বলে কত শুভান আল্লাহ কত আল্লাহর এই কেস থেকে এই অপরাধ থেকে আমি মুক্ত করো আজকে ফায়সলা থেকে আমি মুক্তি দান করো জামিন যেতে পায়। মুক্তি যেতে পায়। ঠিক ওই অপরাধী যেমন খুব হুতাশের মধ্যে থাকে অনেক চিন্তার মধ্যে থাকে তার চেয়ে জটিল কঠিন সেই ফাইসালের মাঠে আল্লাহ রসুল আল্লাহ রসুল বললেন হাসরের মাঠ কেমতের দিনে মানুষের সে হাসরের মাঠে কেমতের দিনে উপস্থিত করা হবে একত্রিত করা হবে ময়দানে পুরুষ নাই হবে তাহলে তো তারা একে অপরের অঙ্গ প্রত্যঙ্গ দিকে লক্ষ্য করবে আল্লাহ বললেন সৃষ্টি হবে এত কঠিন হবে কেউ কারো তাকাবার এই সময়টুকু পাবে না চুকো পাবে না প্রত্যেকে তার নিজস্ব ফলাফলের জন্য ব্যস্ত হয়ে পড়বে এবং দুশ্চিন্তায় ভুগবে অপর পক্ষে যারা ভালো কাজ করেছে যারা পরীক্ষায় ভালো করেছে কবরের শাস্তিতে কবরের স্তরে তাদের জন্য সেদিনও শান্তি সেদিন আল্লাহাল্লাম বলছেন সাত শ্রেণীর ব্যক্তি আল্লাহর আর আল্লাহর ছায়া দান করবেন সেই কঠিন মুহূর্তে পাপের শাস্তি অনুযায়ী অনেকের ঘামের কার হাঁটু পর্যন্ত কার কাঁধ পর্যন্ত ঘামে ভাসতে থাকবে তার পাপের শাস্তি অনুযায়ী আর যারা ভালো কাজ করবে সাত শ্রেণীর ব্যক্তির মধ্যে যারা পড়বে তাদের জন্য সেদিনও শান্তি সুখম স্থান ছায়াতল অব অবস্থান করবে সাত শ্রেণীর ব্যক্তি কারা আল্লাহ সাল্লা সাল্লাম বলে ইমাম দিলুন নাই বিচারক যিনি সুষ্ঠু বিচার করেন সত্য নির্বাত সত্য বিচার বিশ্লেষণ করে সত্য অনুসন্ধান করে সঠিক বিচার যারা করেন সে ইমাম কাল ক্যামতের ময়দানে কঠিন মুহুর্তে ছায়ায় অবস্থান করবে তাহলে ক্যামতের দিন অত্যন্ত জটিল হবে এই কঠিন ভয়াবহ দিন ফেসলা হবে কেউ জান্নাতি আবার কেউ জাহান্নামী আমরা বিগত দিনে জাহান্নামীদের অবস্থা চিত্র এবং তাদের কঠিন অব অবস্থার কথা আমরা আলোচনা করেছি আজকে যে বিষয়টি বলতে চাই জান্নাতের অবস্থা কি হবে নিয়ামত কেমন হবে জান্নাতে সেই সম্পর্কে আল্লা তালা বলছেন আল্লা আল্লাপ বলছেন যে ব্যক্তি মহানব্বল আলমিনের সামনে ডন্ডায়মান দারানকে যে ভয় করে অনহার অনাহানাসানীল হাওয়া এবং আত্মাকে সকল প্রকার কুপ্রবৃত্তি অশ্লীল বেহাবনা কর্মকাণ্ড থেকে যে নিজেকে রক্ষা করতে পারলো নিজেকে বিরত রাখতে পারলো আল্লাপাক বলছেন তার জন্য যে জান্নাতুল মা তার জন্য হচ্ছে আবাসস্থল জান্নাত তাহলে মহান আল্লাহর সামনে দণ্ড কি কেমন হয় যার মধ্যে এতটুকু ভয় থাকবে যে হাইরে এই দুনিয়ার জীবনে আমরা কত কিছু করছি কত অন্যায় কত রাহানি কত আমরা অপকর্ম লিপ্ত আছি একদিন তো মহান আল্লাহর সামনে সে জর্জ কোটে আমাদেরকে তো মাথা নত করে দাঁড়াতে হবে সেদিন আমাদের কি জবাব দিব আল্লাহর সামনে তো কোনো জবাব থাকবে না আমরা তো গিয়ে পাপ করছি এই ভয় এই অনুভূতি যার মধ্যে সৃষ্টি হবে ভয় সৃষ্টি হবে কিভাবে দাঁড়াবো এই ভয় যারা করে এবং আত্মাকে অন্যায় কাজ থেকে আত্মপ্রবৃত্তি থেকে রক্ষা করতে পারে তাদের জন্য জান্নাত আওয়াম যারা জান্নাতি হবে তাদের জান্নাতের আটটি স্তর রয়েছে জাহান নামের যেমন রয়েছে স্তর জান্নাতেরও তেমন রয়েছে আটটি স্তর এবং আটটি নাম পবিত্র কুরানি আটটি আতে সুন্দর ভাবে আল্লাহ নিকট তখন যে সে জান্নাতুল ফেরদাউস কে চায় তো জান্নাতের আটটি স্তর জান্ন দারুলার दारूल सालाम जन्नतुल आद दारिम दारुल खुद एन्नती स्तर रामल जेणाम परिमप थे सेलर परिमप अनुजी प्रत्येके प्रत्येक से स्तरगुला बसबाज कर অঙ্গীকার দিয়েছেন সেই জান্নাত কেমন আল্লাহ পাক বলছেন জান্নাতের মধ্যে থাকবেন নহর পানির নহর থাকবে এমন পানি সুস্বাদু যেখানে পানির কোনো কালার পানির কোনো স্বাদ নষ্ট হবে না এবং তার রঙও পরিবর্তন হবে না এবং তার মধ্যে কোনো দুর্গন্ধও আসবে না এবং সুস্বাদু পানি থাকবে পানির নহর ওয়ান এবং জান্নাতের মধ্যে থাকবে দুধের নহর সেখানে দুধ থাকবে এমন অপরিবর্তনীয় আমাদের দুধ যেমন সময় অতিক্রম করলে দুধটা ফেটে যায় নষ্ট হয়ে যায় জান্নাতের সেই দুধের মতো কোনো পরিবর্তন থাকবে না অবিকল যেটা দুধ উচিত সেই দুধই থাকবে দুধের নহর যে যত পারে সে সেখানে খাতে পান করবে সারবিন আর সেখানে থাকবে পান কায়দের জন্য সুস্বাদু পানীয় স্রাব শরবত থাকবে তারপর বলা হচ্ছে ওয়ান এবং সেখানে থাকবে মধু মুসাফা বিচার বিশ্লেষণ এবং করে যে মধু হয় তাই বলা যেতে পারে খাঁটি মধু থাকবে আজকে বর্তমানে আমরা অনেক মধু পায় বাজার ঘাটে ভালো মধু বলে বিক্রি হয় কিন্তু সেখানে দুই নম্বরই রয়েছে কিন্তু আল্লাহর সে জান্নাতের মধু বলা হচ্ছে আসালিম মুসাফা খাটি মধু থাকবে সেখানে মহম্মদ সুরা মোহাম্মদের পূর্ণ নম্বর এত এইভাবে চান্নাতের নিয়ামত বুঝু হইয়া উম না আলিয়া আল্লাপাক বলছেন যেদিন বিচার ফাইসাল হবে সেদিন দেখবেন অনেকের মুখ আনন্দ উজ্জ্বল হবে চেহারা বল হবে উৎফল মন হবে আবার অনেকের মুখ হয়ে যাবে সেদিন কালো কুৎসিতে মন হয়ে যাবে এবং দুর্ভাগা মনের মধ্যে সৃষ্টি হবে যাদের মন সেদিন মুখ উজ্জ্বল হবে তাদের বুঝুয়া রিয়া তারা তো তাদের কর্মের জন্য সন্তুষ্ট থাকবে তারা জাননা তেমনি অর্জন হয়নি চান্ন অর্জন করেছে অনেক পরিশ্রম এবং কষ্টের বিনিময়ে আজকে দেখুন আমরা কয়জন মুসল্লিন নামাজ পড়ছি কজনের ভাগ্য জুটেছে আজকে এই জুমার দিনে জুমার আদায় করা। মস্তি সালাদ রাস্তাঘাটে চলাফেরা করছে অনেকে ব্যবসা বাণিজ্যে ব্যস্ত রয়েছে অনেকে বাসায় অমনোযোগী বসে রয়েছে অনেকে টিভি সিনেমা দেখছে তাদের জন্য আজকে এই জুমার দিনের সৌভাগ্যটুকু তাদের অর্জন হয়নি তাদের কপালে জটেনি আজকে দেখুন আমরা অনেক কষ্ট করেন আর চাই বলেন আজকে আমরা সেই সুযোগটা পেয়েছি এমনি হয়নি এই পরিশ্রম এই সময় দেওয়ার কারণে আমাদের এই আমুল আল্লাহ পাক কবুল করবেন আর এই প্রচেষ্টার বিনিময় আল্লাহ পাক কালকে মতেনে আমাদের মুগ্র উজ্জ্বল করবেন এবং আমরা উৎফুল্ল হয়ে যাব এবং আমরা সর্বোচ্চ জান্নাতের মধ্যে অবস্থান করবো সেটাই আল্লাহ বলছে লিসা আহ লিসা আহা ফি জান্নাত আলিয়া তার সবোচ্চ জান্নাত অবস্থান করবে তাদের জন্য জান্নাতের মধ্যে সুন্দর সুন্দর কার্পেট আর গালিচা বিছানো থাকবে এবং তাদের আবাস স্থান গুলো তারা সুন্দরভাবে তারা হেলান দিয়ে বসে থাকবে এবং আনন্দ উপভোগ করবে বিভিন্ন রকম আনন্দ উপভোগ করবে সেই জান্নাতের মধ্যে আল্লাহ রসুল সাল্লসাল্লাম বলছেন তাসমাল জান্নাতক জান্নাতের মধ্যে একটি শ্রেণ থাকবে যাদেরকে বলে বলা হচ্ছে যারা হুর হিসাবে পরিচিত তারা একত্রিত একটি দল ঘুরে বেড়াবে এবং তারা এত সুন্দর এবং সুশ্রী যাদের চেহারা সম্পর্কা দিশে বলা হয়েছে যে তাদের পায়ের যে নালাগুলো রয়েছে সে নালাগুলো এত সুন্দর এবং এত পরিষ্কার যেন আপনার সে ক্যালসিয়ামগুলো যেন দেখা যায় বাইর থেকে এত সুন্দর হবে এবং তারা সেই জান্নাতি যুবকদের আশেপাশে তারা ঘোরাফেরা করবে এবং তারা ঠিক এভাবে গান গাইবে আল্লাহ বলছেন। নাহানুল আল্লাহান তারা বলবে সেই রমণীরা বলবে আমরা তো চিরস্থায়ী তোমাদের জন্য হয়েছি ও স্বামী তোমাদের জন্য আমরাই রয়েছি আমরা কখনোই ধ্বংস হব না আল্লা পাক আমাদেরকে তোমাদের জন্য তো নিহিত করেছে নাহানুর রাজু আমরা তো কেউ সন্তুষ্ট হয়েছি তোমাদেরকে পেয়ে ফালানো কখনো অসন্তুষ্ট হয়নি এবং অসন্তুষ্ট হবো না তোমাদেরকে পেয়ে আমরা আত্মহারা হয়েছি তু বলিমান কাল আলানা সুতরাং আমাদের জন্য সুসংবাদ এবং আপনাদের জন্য সুসংবাদ জান্নাতে এই ভোগগুলো করবে জান্নাত পেতে হলে আপনাকে আমাকে অবশ্যই নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে পাপ থেকে আপনাকে আমাকে বিরত থাকতে হবে তাহলে অর্জন করতে পারব আল্লাহ বলছেন ফিহা আল্লাহ সাল্লাহ বলছেন একটি সকাল একটি সময় অথবা একটি বিকাল যে ব্যক্তি আল্লাহ রাস্তায় ব্যয় করবে আল্লাহর পথে সংগ্রাম করবে আল্লাহ বললেন তার ওই সকালের সময় টুকু অথবা তার বিকালের সেই আল্লাহর পথে আল্লাহ খাইরুমাদসমান এবং জমুনের মধ্যে যত সম্পদ রয়েছে তার চেয়ে উত্তম সুভান আল্লাহ আজকে আপনাকে যদি বলা হয় আজকে কোরআন এবং সহযোগিতা করেন না ইসলাম নিয়ে যারা খেলাধুলা করছে এদের বিরুদ্ধে আপনি উঠে উঠছেন না আপনি তাদের বিপক্ষে কথা বলছেন না আপনি যে কে প্রতিষ্ঠিত করার জন্য তাদের পক্ষেই কথা বলছেন কোরআন আলোচনা হবে আপনি বাধা দিচ্ছেন প্রশাসন দিয়ে বাধা দেওয়া হচ্ছে আপনি ক্ষণিক সময় আল্লাহর পথে দান করেন নিবদ প্রাণ নিয়ে যদি করেন আপনার জন্য এই সময়টা আল্লাহ সাক্ষী হয়ে যাবে এবং এই সময় টি কুর জন্য আসমানি জমি যত সম্ভব তা উত্তম সুভান আল্লাহ আর কি আল্লাহ যে সমস্ত জমিনের দিকে যদি একবার উকি মেরে তাকায় তাহলে আসমানের জমিনের মধ্য থেকে সকল অন্ধকার গুলো আলোকিত হয়ে যাবে এত সুন্দর এবং এত যাবে। শুধু তাই নয় বলে এবং সেই রঙীদের গায়ে যে উর্নি থাকে তা হচ্ছে অতি মূল্যবান আসমানীয় জমি সম্পদায়ের পথ বেছে নিয়েছি অশ্লীল বেহাবনার পথ পছন্দ করেছি কোরআন ভাদিসের দল মতকে ছেড়ে দিয়ে নাস্তিকি বেহাবোনার সাথে আমরা যোগ দিচ্ছি তাদেরকে সাপোর্ট করছি তাদের জন্য সময় দিচ্ছি অর্থ দিচ্ছি জীবন আমরা নাশ করে দিচ্ছি ইসলামের জন্য আমি আপনি কয়জন জীবন দিয়েছি আপনার আপনার ছেলে কয়জন জীবন দিয়েছে। অবৈধ কাজে যেগুলো কোনো সাপোর্টই নাই সেগুলো আপনি আপনি আমি আমার ছেলেরা সংগ্রাম করছে রাস্তায় বের যাচ্ছে অ্যাক্সিডেন্ট হচ্ছে কিন্তু আমরা আল্লাহর দিনের কাজে আমরা সময় দিতে চাই না আমরা মসজিদ মাদ্রাসায় সময় দিতে চাই না আমরা দি না। এগুলো চিটকায় যায় না দেখলাম যেতেও দি না তাই সাবধান হয়ে যেতে হবে কবরের কথা জাহান নামের কথা এবং শাসনের দিনে সেই কঠিন মুহূর্তের কথা স্মরণ করে আমাদের বিগত দিনের সকল অপকর্মকে ভুলে যেয়ে সেই কাঙ্ক্ষিত জানাতের দিকে আমাদের দৌড় দিতে হবে তাই তো আল্লাহ এই জন্য আমাদেরকে ধাপ দিয়ে দিতে হবে ধাপ দিয়ে নয় দৌড় দিয়ে দিতে হবে সারি উম দৌড় দিতে হবে কিসের জন্য আল্লাহর ক্ষমার দিকে যে ক্ষমার বিনিময়ে আমাদেরকে এমন জান্নাত দান করবেন যে আরজু হাসি যে নিয়ামতের কথা বলে এবং বক্তৃতা দিয়ে আপনাদের বুঝানো যাবে না কোরআন অসংখ্য জায়গাতে বর্ণনা করা ফিয়া ফা কেতু সেখানে অনেকগুলো ফল থাকবে সেখানে ইচ্ছা মতন সেখানে পান করতে পারবে যে সময় যে ফলের ঋতু নয় তার বিপরীত পক্ষে আপনি ফল সেখানে পাবেন ইচ্ছা করলেই পাবেন এখন যদি আমরা চাই আম পাব না যে সময় ফল সে সময় পায় পাই জান্নাতের মধ্যে আপনি সব সময় সবই ফল পাবেন আপনি উপভোগের এমন কোনো কিছু নাই যে থাকবে না আল্লাহ সাল্লা কে বলছেন এক সাবি হ্যালো রসুল আমি আপনার কাছে আল্লাহকে বলা হলো তুমি কি চাও সাই বলছেন আমি আপনার সাথে তাকে আবার জিজ্ঞাসা করা হচ্ছে যে একই কথাই বলে আমি আপনার সাথে থাকতে চাই আবার বলছেন চাও আমি কিছু চাই না রসুল আপনার সাথে থাকতে চাই জাননাতে সুহান আল্লাহ তখন আল্লাহ আইন নেবে সুযুদা করে তাহলে তো আপনি জান্নাত পাবেন আমার পারবে। আল্লাহ জান্নাতের প্রবেশ করে দেখছেন যে একটি চূড়াত উচ্চ জায়গাতে একটা বিল্ডিং দেখছি একজন ঘুরপাড় করছে দেখছি জান্নাত আছে সে কে আমি বললাম কে সে আবু হুরাই রা আল্লাহ সব জিজ্ঞাসা করলো কি বাবা তোমাকে জান্নাতের সে উঁচু জায়গা দেখছি বলছে যে আমি যখনই মসজিদে ধরতাম যখনই উঁচু করে মসজিদে প্রবেশ করতাম তখনই দুর্গাঘা ছাড়া আদায় করতাম তার এই শূন্য ছিল তিনি এই কাজটি নিয়মিত পালন করতেন তাই তো আল্লাহ সব বোকার সবচেয়ে উত্তম আমল হল যে আমলটি আপনি করবেন রফল এবাদত করুন না যাই করুন নিয়মতান্ত্রিক এবং ধারাবাহিকভাবে করতে হবে আপনি আজকে দুপুরের নামাজ পড়লেন কাল পড়বেন না এমনটি হবে না পাঁচ দিন সালাদ পড়বেন আর পাঁচ দিন পরবেন না এমনটি নয় আপনি তাহার পরেন প্রতিদিনই আপনাকে পড়তে হবে আপনি প্রতি বছরের প্রতি মাসের বারো তেরো চোদ্দ পূর্ণ তারিখে আপনি শ্যাম পালন করেন প্রতি পালন করতে হবে আপনাকে এই ধারাবাহিক রক্ষা করতে হবে যা হোক জান্নাতের বর্ণনা অনেক ব্যাপক এই স্তরগুলো নিয়ে আলোচনার কথা ইচ্ছা ছিল সময় সংক্ষিপ্ত আমাদেরকে জান্নাত পেতে হলে কোরআনে সে আয়টি আমরা আবারও বলি যেহানির হাওয়া জান্নাত তাদের জন্যই যারা মহান আল্লাহ পাকে সামনে দারুণকে ভয় করে এবং নিজের আত্মাকে যারা নিয়ন্ত্রণ করতে পারে নিজের আত্মাকে অন্যায় কাজ থেকে নিয়ন্ত্রণ রাখতে পারে বিরত রাখতে পারে এরাই জান্নাত এই দুইটা করলেই আমার মনে বলে সকল অপকর্ম অন্যায় আমরা বেঁচে থাকতে পারব। এবং আমাদের ভবিষ্যৎ অত্যন্ত ভালো হবে আমরা সকলের লক্ষ্য স্থান জান্নাত পেয়ে যাব এই আশা আমাদের প্রত্যেকে তাই আমরা এই বিষয়টিকে খুব বৃত্তের সাথে নিয়ে আমাদের মনকে নিয়ন্ত্রণ করে কোরআন এবং সহিহ হাদিসের আলোকে জীবনকে আমরা পরিচালিত করতে পারি আল্লাহ পাক সেই সকলকে জন্য দান করেন সকল ইবনে আল্লাহু আমীন মা বারাকাল্লাহু আলাইনা ওয়া আলাল কোরআন ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াস বাদা তসলিমাহাল মহম্মীমাহিম্নিম্রাহিম اللهم اجیدنا من النار اللهم اجیدنا من النار اللهم احفظنا من كل بلائی الدنيا والآخرة اللهم نسألك الهدى اللهم جنبنا من اللهم إنك عفو عنا. رب كما رب ربنا تقبل منا إنك أنت علينا ইমা التواب الرحيم ইতায়না